বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে পিস টিভি বাংলার এ আয়োজন উপভোগের জন্য যারা বসে আছেন সকল শ্রোতা দর্শক ভাই বোনকে আমরা জানাচ্ছি आतरिक अभिनंदन आपन्द्रे सामने हादीर कहनी बर्णना कर आलोच्यसूचर आवत्य अनेकगुलो पर अनेकगुलो हादिस जार मध्य रही कहनी सेगल उपस्थापन करीस उपस्थापन करब इन्शा अल्लाह जेखने रेचे परकालीन जीवन से कठिन बीभत्स दिन भयता से हजार हजार बचर आगे बनिसराइल संप्रदाय एक मानुषर जीवन घटे जावा घटना प्रवाह जेखने सेभत्स दिन के भयर जबबदिहित से भयहता अनुभव करे भष्य हो जा छाई भस्ये परिणत हो गए आल्लर आदाब वबाबदिहिता केसंत विज्ञ आलोचकमंडल के शार चेष्टा करीजिए घटनाटी आसले कम आज के आलोचन जरा आमंत्रण स्टूडियोते तर संगे परिचय करिए दी अत्यंत প্রথিত যশা আলোচক শেখ প্রফেসর এবং আছেন বিজ্ঞ আলোচক আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি দর্শক শ্রোতা কামতের মাঠ অত্যন্ত কঠিন মাঠ সেখানে اللہ صبح تعالی سامنے پر مانوش کے جباب سمکین ہوتے ہی آسن ہم شیخ آمد اللہ حدیثر انوباد مولک اشٹوکو شیخر کا شنار چیٹا کرشاء اللہ جی شیخ بول دھنیہ واد آپ کے الحمد للہ حب عالمین والا ادوان اللہ علیہ علاحیہ نبینہ محمد वल्साम सही मुस्लिम दुहजार एक शगारो नम्बर हदीसर अधीने रसल्लाह सल्लाहसल्लम एर शनेक पूर्वर जुगे एक ब्यक्ति जिन्हर जीवन को भलो क्ज करें अर्थात सारा जीवन निजेपति निजे अत्याचार कर निजेपति निजे जुलुम कर गुनाहर काजे लिप्त छे आल्ला कोकुम पालन करें জীবন সায়ান্নে এসে জীবনের শেষ পর্যায়ে এসে তিনি ভাবলেন যে আমার তো আর রক্ষা নেই আমি কোনো ভালো কাজই করতে পারিনি অন্যায় অত্যাচার করেছি অবিচার করেছে নিজের উপরে সারা জীবন তিনি জীবনের শেষ মুহূর্তে এসে তার সন্তানদেরকে লক্ষ্য করে ওসিয়ত করলেন যে বাবা আমি যদি মারা যাই তো তোমরা আমার এ লাশকে পুড়ে দিবে পুড়ে এটাকে স্থাই করে ফেলবে সম্পূর্ণ সাই করার পরে আমার লাশের অর্ধেক সমুদ্রে তোমরা ছড়িয়ে দিবে আর স্থল স্থলভাগে তোমরা ছড়িয়ে দিবে না ছড়িয়ে ছিটিয়ে দিবে কেন এমনটি করবে বলে এমনটি এজন্য জন্য করবে ফওয়াল্লাহে তিনি বলতেন আল্লাহর কসম লাইন কাদার আল্লাহ আলাই যদি আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন তাহ্ দেবেন না তাহলে আল্লাহ তালা এমন শাস্তি দিবেন আমাকে মা আজ্লাবাহু আহাদা যেমনটি কাউকে শাস্তি দেননি এরকম কঠোর শাস্তি অতএব আমাকে এভাবে তোমরা করে ফেলবে এই কথা বলার পরে লোকটি মারা গেলেন এবং তার সন্তানরা যথারীতি বাবার ওসিয়েত অনুযায়ী সেই কাজটি করলেন বাবার মনে বাঞ্চনা পূরণ করার জন্য তিনি সেটা করলেন আল্লাহ আল্লাপ আক্স ভাহান হুকুম করলেন জল এবং স্থল থেকে সেগুলোকে একসাথ করে তাকে একত্রিত করে হাজির করার জন্য আল্লাহর সামনে হাজির করা হল জল এবং স্থল উভয় ভাগ হাজির করে দিলেন আল্লাহর কাছে তার শরীরের প্রতিটি রন্দ্রকে অংশকে ছাইকে আল্লাপ আক্স ভাহান হাত আলা তাকে পুনরায় সৃষ্টি করে তার বৃদ্ধ রূপ দিয়ে তাকে বললেন তুমি এমনটি কেন করেছিলে হে আল্লাহ আপনার পাকড়াও নয়ের অধীনে এই হাদিসটি এই একই হাদিস অন্যান্য হাদিসের কিতাবে এবং এই কিতাবেই বিভিন্ন আসে বাকি হাদিসের বা ঘটনার মূল স্ট্রাকচারটা হলো এরকম যে আল্লাহ তালা পরিসরে সেই ব্যক্তিকে ক্ষমা করে নেন আল্লাহ তাকে এই যে চরমভাবে সে আল্লাহকে ভয় করেছিল আল্লাহর আজবকে ভয় করেছিল এই জন্য আল্লাহ সুহতালা দয়াপর্বশ হয়ে তাকে ক্ষমা করে দিলেন শুধু দর্শক শ্রোতা সত্যিকার অর্থে এহাদিস থেকে অপূরন্ত শিক্ষণীয় বিষয় রয়েছে আসুন আমরা আমাদের রাজ্য আলোচকের মুখ থেকে শুনি যে স্যাক দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলুন কি শিক্ষণীয় বিষয় এখানে আছে আলহামদুলিল্লাহ একটি গল্প আমরা যা প্রিয় নবী রসুল্লাহ সাল আলী সাল্লামের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি জানতে পেরেছি এটা অন্যান্য কোনো গ্রন্থে লিপিবদ্ধ কোনো গল্প ছিল না ওয়াহির মাধ্যমে প্রাপ্ত গল্প ছিল যে কারণে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই উপায় নেই এবং যে কারণে এটাকে অমান্য করার কোনো উপায় নেই এটার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে আমাদের ই দাবি আসলে এখান থেকে আমরা কি পাচ্ছি সেটা হচ্ছে যে ওই যুগ আমরা বলে থাকি রাহমাতে খুদা বন্দি বাহানা মি জয়াত বাহানা মি জয়াত আল্লাপাকুজি চায় না চাইতে বাহানা কি আছে এই বান্দা মনে করেছে যে আমি যে গুণা করেছি এই গুনার কারণে আল্লাহর কাছ থেকে আমার মুক্তি পাওয়াটা সম্ভব নয় তাই সে একটা বাহানা তালাশ করছে দেখি আল্লাহকে কোন রকমে ই করা যায় কিনা যে আমি আমার ছাইগুলো যদি পানিতে মিশে যায় যেতে সেই চিন্তাই তার ছিল কিন্তু সে হয়তো তখন ধারণা করতে পারেনি যে আল্লাহ তো হচ্ছেন আল্লাহ আল্লাহ যিনি সৃষ্টি করতে জানেন তিনি ধ্বংস করতে জানেন তিনি আবার সৃষ্টিও করতে জানেন পুনরুত্থানের কথা আছে আচ্ছা মোহতারাম এখানে আরও মজার হয়ে তার এই ঘটনাটা শুনে পুরান পাকের আয়াত মনে পড়ল যেটা আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আউজবিল্লাহ রাজীব চমৎকার একটা আয়াত যে বান্দাকে আল্লাহ রাবুল আলমিন এভাবে অভয় দিয়েছেন যে দেখো তুমি গুণা করবা তোমার থেকে গুনা হয়ে থাকে আশরাফু আলা আনফুসিন এসরাফ বলা হয় অনেক বেশি গুনা করা এবং জুলুম করা নিজের উপর তোমরা যারা জুলুম করছো আল্লাহ খবর দে্লা তখন তুমির রহমতিল্লাহ তোমরা নিরাশ হয়ে যাও আল্লাহ রহমত থেকে এরপরে দেখেন ধারাবাহিকতা ইন আল্লাহ ইয়াকুব জামিয়া অবশ্যই আল্লাহ পাক জুনুব গুনা মাফ করে দেবেন একটা দুইটা না আল্লাহ জামিয়া সবগুলো জামিয়া ইন্নাহু হুয়াল গাফুর রাহিম অবশ্যই তিনি গাফুর যেমন রাহিমও তেমন যেমন ক্ষমাশীল তেমন দয়াবার হ্যান আল্লাহ দেখছেন এইভাবে কিন্তু এই যে ঘটনাগুলো আমাদের সামনে আসতেছে হ্যাঁ রহমতুল্লাহ ইন্না হাফির এই যে আজকে যে ঘটনাটা আমরা সেখানে আমার থেকে শুনলাম এখানেও কিন্তু সেটাই আপনাকে এই আলোচনার বিশ্লেষণে আপনি যে কথাগুলো বলছিলেন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তো কথাগুলো অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত হৃদয়গ্রাহী ছিল আমরা আমি আর আপনারা দেখছেন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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত দর্শক শ্রোতা বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে সেই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি যে আলোচনায় আমরা ছিলাম হাদিসের কাহিনী এই ধারাবাহিকতার আলোকে পর্বভিত্তিক আলোচনায় আমরা সেই হাদিসটি আলোচনা করতেছিলাম যেখানে রয়েছে একজন পাপি তাপি মানুষের जीवन सर्वोच्च भय भीति आल्ला चावार प्रमाण छाई परमाणु मृत्यु जिज्ञासित क्या तुम्हें ए रकम लोकटा अल्लाह अपनारजाब आपनारे कठिन भय शास्ति परित्राण पवार अल्ला संचार हार कारण তার হৃদয়ের মাসখানে আল্লাহ ভার আল্লাহকে ভয় করার আদাব এবং সেই দেবতা এভাবে অনুভূত হওয়ার কারণে তাকে মাফ করে দিলেন বিশ্লেষণাত্মক কথায় আমরা আমাদের আলোচক মন্ডলীর কাছে ফিরে যাই জি শেখ আহমদুল্লাহ জেসাক এই ঘটনাটি প্রসঙ্গে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দদেরকে কয়েকটি কথা বলে রাখা দরকার প্রথম কথা হলো তেয়ামত আমত এখনও সংঘটিত হয়নি হিসাব নিকাশ তো এখনও শুরু হয়নি তাহলে পুনরুত্থান তার হলো কিভাবে তাকে আল্লাহ তালা জিজ্ঞাসাবাদ করলেন কিভাবে এই একটি প্রশ্ন কারোর মনে জানাবাদতে পারে এবং সেটি শুধু এই ঘটনা নয় এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো আমরা আলোচনা করেছি ইতিপূর্বে বিভিন্ন পর্বে এই সমস্ত ঘটনাগুলোর ক্ষেত্রে আমাদের এই প্রশ্নগুলো আসবে এই প্রশ্নের জবাব দিতে কি আমরা বলব হাদিসে রসুল্লাহ সাল্লসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তালার সঙ্গে তার কথোপকথন হয়েছে এটা দুইভাবে হতে পারে সেটা আল্লাহ তালা ভালো জানেন আমরা দুই ভাবে ধরে নিতে পারি এক হয়তো তাকে আল্লাহ করে তার রু সে আল্লাহ ফাকর ইজাদ এমনটি করবেন সেটা রাসুল সাল্লা সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন সেই সুনিশ্চিত বিষয়টিকে ঘটনা আকারে রাসুল আল্লাহাম আমাদের সামনে পেশ করেছেন আরো সময়ের সম্ভাবনা হতে পারে মাঝখানে এখানে যদি আমরা এইভাবে বলি আমাদের আকিদা বিশ্বাসের ব্যাপার যে রসুল উল্লাহ সাল্লাহাম ওহির মাধ্যমে প্রাপ্ত এই খবর আমাদেরকে জানিয়েছেন কিভাবে হয়েছে বা হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমাদের এটা বিশ্বাস করতে হবে আমরা এটা বিশ্বাস করলাম এটা না সেটা তো ঠিক আছে কিন্তু আমাদেরকে এটা দূর করতে হবে সন্দেহ কারণ যে আমতটা এখনো সংগঠিত হয় নাই আমরা কেমতের কথা বলবো না যে কেমত হয়েছে এ কথা আমরা বলবো না এখন সেটা হতে পারে আল্লাহ তালা করবেন সেটাকেই ভবিষ্যৎকালীন নিশ্চিত বিষয়টাকে করা হয়েছে আমরা অনেক সময় বলি বিয়ে করতে গেলে বিশেষ করে যিনি বর হতে যাচ্ছেন বিয়ে এখনো হয় নাই কিন্তু মৃত্যুর অপর নাম একটা ঘটনা কিভাবে ঘটেছে সেটা আল্লাহ ভালো জানান বাকি ঘটনা ঘটেছে রসুল আহমসুল আমাকে বর্ণনা করেছেন চমৎকার বলেছেন আপনি ধন্যবাদ এখানে আমাদের শিক্ষণীয় বিষয়গুলোর ভিতরে একটি বিষয় চলে আসে সেটা হলো অত্যন্ত দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করেছেন তোমরা যদি একেবারে প্রাচীরের ভিতরে দুর্গের ভিতরে যদি আশ্রয় নাও তো সেখানে তোমাদের মৃত্যু তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে আল্লাহ আল্লাহ যত ভাবে চেষ্টা করেছিল সে যত বোঝি খেলানোর চেষ্টা করেছিল আল্লাহ পাকড়াও থেকে সে বাঁচতে পারেনি তবে এখানে আমাদের কোন দর্শক বৃন্দজনে এটা না বুঝেন যে এই বেচারা যেরকম তার লাশ পুড়িয়ে আল্লাহ দয়া পেয়ে গেছে আমিও এরকম কোন উপায় লম্বন করলে পেয়ে যাব। এই চিন্তাটা কয়েক কারণ এই গুণগুলো আছে আপনি আল্লাহর রহমত পেয়ে যাবেন আশা যদি আপনি গুনা করেন আপনি কেন এটা চিন্তা করছেন না আল্লাহ তো প্রচন্ড ভাবে পাকড়াউকারী বিন্দু পরিমাণ কোনো মন্দ কাজ করলে আর রেহাই পেয়ে যাবো এই আশা অবান্তর তবে এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা নিশ্চিষ্ট হলো যে আল্লাহর পাকড়াওতে কেউ বাঁচতে পারবে না আরেকটি হলো এই লোকটিকে ক্ষমা করার জন্য আল্লাহ যে উশিলা বা মাধ্যমটি এখানে অবলম্বন করেছেন সেটা হলো তার ভয় আল্লা তালার প্রতি ছিল এই আল্লাহ ভীতিটাকে আল্লাহ পাকর বলে পছন্দ করে মাফ করেছেন এখান থেকে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হল যে ভদ্রলোক তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছেন তার লাশ পুড়িয়ে ফেলত অথচ সন্তানদের উচিত হয়নি বাবার এই কথাটি মানা কারণ রসুল্লাহ আকরম সাল্লা সাল্লাম বলেছেন সেই বুখারিতেও এসেছে যে ইন্নাতি আত্মা খালেদ আল্লাহর হুকমকে লঙ্ঘন করে অন্য কারোর হুকুম মানার কোনো অবকাশ নেই এখন বাবা উসিত করেছেন আমি মরলে আমাকে এটা করে দিও সন্তানদের জন্য করা উচিত হয়নি তবে তারা এই অন্যায়টা করেছে কেন করেছে হয়তো বা তারা জানতো না এটা আর না জানলে কোনো কোনো ক্ষেত্রে মূর্খতা আল্লাহ তারা ক্ষমা আল্লাহরশীল যে চিন্তা করছে এই চিন্তাটা তো কুফুরি চিন্তা যে যদি আমাকে জালিয়ে পুড়িয়ে ভস্য করে ছাই করে উড়িয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ আমাকে ধরতে পারবেন না আল্লাহর সম্পর্কে যাহালাত এটা কুফুরি আল্লাহর সম্পর্কে যদি আপনার এল না থাকে তাহলে ইমানের ঘাটতি আসে আপনি আল্লাহ প্রতি ইমানান আল্লাহ কি পারেন আল্লাহ আসমাউ সিফাত সম্পর্কিত আপনার ধারণা আপনি জানানি না ইমানবেন কি তাহলে তো কুফুরি এই জন্য রামায়করাম ইহাদিসের ব্যাখ্যা লিখেছেন যে কোনো কোন ক্ষেত্রে আল্লাহ পাকসাহতাল্লাহ জাহাল বা আল্লাহ কোন কোন ক্ষেত্রে মূর্খতা বা অজ্ঞানতাকে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখেছেন সম্পূর্ণ আল্লাহ ব্যাপার কিন্তু সাধারণভাবে এই অজ্ঞানতা ক্ষমার যোগ্য অপরাধ নয় আর তাছাড়া সন্তানরা যেটা অন্যায় করছে এটাও অন্যায় আমাদের সমাজে কিন্তু এখন অনেকটা প্রবণতা এই ধরনের এসে গেছে মরার আগে বলে যে আমি মরে গেলাম আমার চোখটা অমুখকে দিয়ে দিও রিল কলেজে দিয়ে দিও এই দর্শক শ্রোতা দর্শক শ্রোতা এখানে একটি বিষয় আমাদের আলোচক মন্ডলীর আলোচনা থেকে স্পষ্ট হয় যে আজকে যদি আমরাও এরকম কোনো বাহানা অবলম্বন করি সেটা কিন্তু আমাদের জন্য গ্রহণযোগ্য নয় বরং আমাদের জন্য উচিত হলো আমরা পরকালীন জীবনে যাতে মুক্তি পাই জাহান্নাম থেকে রেহাই পাই জান্নাত কুসুম কাননে সেয় নাবিল শান্তির স্থানে আমরা দাখিল হতে পারি তার জন্য আমাদের নেবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম রেখে গেছেন ইসলামী শেরিয়াত আমরা শরিয়াতের বিধান অনুযায়ী আমরা পাপ থেকে বেঁচে থাকব আর নেকির কাজে আগ্রহান্বিত হব তাহলেই আমরা সেখানে अल्लाह सुबह दरबारे मुक्ति लाभ करतेबले से दिन जो कत कठिन एक भावु जो मानुष्टे रेहुपरमाणु परिणत हो रेह पेलना आल्लाके दरबारे उत्थित होते हलो हो एवं जवाब दिता सम्मुखीन होते हल और कुराना जो कथा बोलते हे আমুল নামা লেখা হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবনের কর্মপরিধি পরিধি সব কিছু লেখে রাখা হচ্ছে যে দিন কামত আসবে ময়দানে মহাশয় আল্লাহ পাক সকলের হাতে সেটা প্রদান করবেন আমরা শায়কের কাছ থেকে এই বিষয়ে একটু আলোকপাত শুনতে চাই এটা তো আখেরতের যেটা আসছে সেটা এখন স্পষ্ট যে আমি পৃথিবীতে যে আমুল করবো সে আল্লাহ আল্লাহাবুল আলমিন আমরা যেভাবে করতেছি সেভাবে দেখাবেন দেখাবে একটা লিপিবদ্ধ আকারে আসবে আর বাস্তব সিনারি আকারে আসবে এই প্রসঙ্গে বলা হয়েছে ওয়রিদু আল্লা সামনে তাদেরকে পেশ করা হবে কাছে ফিরে এসেছ কামা খালাক যেভাবে তোমরা মনে করেছো যে তোমাদেরকে আর কোথাও দাঁড়াতে হবে না তোমাদের জন্য নির্ধারিত কোনো সময় নেই তোমরা এই কথা মনে করি তারপরে তোমরা তোমাদের কাজকর্ম চালিয়ে গেছো বল জাহাম তুম আল্লা আল্লাহ ووضع الكتاب فتر المجرمين مشفقين مما فيه الله پاک شبه كشبه ريپورت خط دهرية دهبن ووضع الكتاب ارقاية تاس اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا پڑو تم تمر كتاب تماري كتاب ارهي شبنك شدر کرنه تمين نجي نجي شبهي ترامل نما پاکت تماربه فتر المجرمين مشفقين مما فيه جراعو پي جوكتو او پراتي ترام بواهي ভয়ে ভয়ে দেখবে যে রিপোর্টে কি লেখা আছে যেমন ফেল করা ছাত্রছাত্রীরা যখন ক্লাস থেকে আপনার ইয়ে নেয় সার্টিফিকেট নেয় বা খাতা নেয় লুকিয়ে ফেলে দেখতে দেখাতে চায় না তো এইভাবে সেখানে হবে তখন সে বলবে হ্যাঁ কি হচ্ছে যে হায় হাফসুস এই কিতাবের কি হলো এই রিপোর্টের কি ইল্লা আহ ছোট বড় সব কিছুই দেখিয়ে ফজদু মা আমিলু হা বেরা এবং যা কিছু তারা করেছে সব হুবভু সেটা দেখবে এবং সেটা স্ক্রিনের মধ্যেও দেখা হবে আল্লাহ পাকের জন্য এটা কোনো অসম্ভব কিছু না মানুষ মনে করে যে এত আমার সারা জীবনের আমল এগুলি যদি একবার পুঙ্খানুপুঙ্খ রেখা হয় তাহলে তো ভলিউমকে ভলিউম লিখতে হবে এত বড় ইয়ে পাওয়া যাবে থেকে। কিন্তু তারা জানে না আজকাল ছোট একটা মোবাইলের মধ্যে একটা মেমরি কার্ড আট জিবি দশ জিবি ষোলো জিবি আমরা নিয়ে নেই এর মধ্যে আমরা অনেক তথ্যগুলো জমা করতে পারতেছি সামান্য একটা মেমরি কার্ড যেটার আড়াই গ্রাম ওজন তার মধ্যে যদি সবকিছু থাকে তাহলে সমস্ত লেখাগুলোকে আধুনিক তথ্য প্রযুক্তি আমাদেরকে যেন সহজ করে দিয়েছে এগুলো বিশ্বাস করা যে আল্লাহ সুতরাহ কেমন করে আমাদের এই পাপ তাপ সব ধরনের আমল নামা সংরক্ষণ করতেছেন এটা খুবই সহজ আজকে নিয়ে আসছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলেই শেখ আহমদুল্লাহ যে কথা বললেন শেষ পর্যায়ে এসে যে হাদিস আসলে আমাদের বহুমুখী শিক্ষার একটি খোরাক আসুন আমরা এ হাদিসের আলোকে বিশেষ করে পরকালীন জীবনে কামল ছাড়া বাঁচার কোনো উপায় নেই আল্লাহ সুবাহীম দয়া রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না বিশ্বে বলছেন জীবনের ভয়াবহতা এত বেশি নেভি মোহাম্মদ সাল্লি সাল্লাম স্বয়ং বলছেন আল্লাহর কসম আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করবেন আর তোমাদের সঙ্গে কি ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন সেই ভয়াবহ দিবস থেকে আমরা সকলেই বাঁচতে চাই আল্লাহ তুমি আমাদের প্রকালের কঠিন শাস্তি থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও জান্নাত কুসুম কানুনে দাখিল হওয়ার তৌফিক দাও আমিন আমিনাফরুল্লাহমুল মুসলিমিন আসসালামুকুম রহমতুল্লাহ আবরকাত Mmm. এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকারে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হল আল্লাহ সামানার পথে ব্যয় করা তার দাওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে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 आईरएफ अल बैंक छाचल्लिस तीन शून्य GB49-ARY-3-000-8-0-1-1-3-2-3-0-1 SORT CODE उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टि खे जि टा पाठ मेल कर পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নতের অনুসরণ আল্লাহ মনোনীত দিন হলো ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে তিনি আমানতের খেয়ানত করেছেন খান এবিএম, আব্দুল রাজা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি কর্তা একমাত্র আল্লাহ